অর্থনীতির আলোচনায় আজকের এক পর্যায়ে আমরা একটা মারাত্মক পাপের কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ খাওয়ার পাপ সুদ খোরের অভাব নেই আজ ব্যক্তিগত পর্যায়ে মহাজনী সুদ ব্যক্তিগত সুদ অথবা প্রাতিষ্ঠানিক সুদ ব্যবসার মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সুদ একরকম প্রত্যেক মানুষের মাঝে প্রত্যেক সংসারে এই সুদের গন্ধ এই সুদের ধোঁয়া পৌঁছে গেছে কিন্তু সুদ কত বড় খারাপ জিনিস সেই জিনিস তা আমাদের আমাদেরকে আগে থেকে জানতে হবে যে সুদ হচ্ছে খুবই কদর্য এবং খুবই নোংরা জিনিস সুদ খাওয়া যে একটা আচরণ সুদ খেয়ে বড়লো খাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু খুব খারাপ জিনিস আল্লাহ সুদকে সর্বতভাবে কঠোর রূপে হারাম গণ্য করেছেন ঘোষণা করেছেন সুদ খোরফ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন কথা আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বলব মহালান্না বলেছেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিনে উঠবে কেমনভাবে এমনভাবে উঠবে যেমন শয়তান স্পর্শ দ্বারা তাকে পাগল করে দিয়েছে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে আমরা দেখেছি অনেক জিন পাওয়া লোক তাই না জিন পায় না পায় না ওল আমাদের একতলাপ আছে জিন পায় ভিতরে যায় না যায় না আমরা মনে করি যে হ্যাঁ জিন মানুষকে পায় জিন আকৃষ্ট হয় এবং জিন মানুষের জীব এবং ব্রেন নিয়ে কথা বলে তো শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে সেই রকম অবস্থায় কাল ক্যামতে উঠবে কারা যারা সুদ খায় কেন এটা কারণ কি কারণ তারা মনে করে তারা বলে যে সুদ সুদি কারবার হচ্ছে ব্যবসার মতো ব্যবসাতে পাঁচ টাকা দিয়ে একটা কলম পাওয়া যায় আমি আমার টাকা আমার টাকা দিয়ে কলম কিনেছি তেমনি সুদ আমি টাকা দিয়েছি টাকা দিয়ে আপনি উপকৃত হন তার বিনিময়ে হবে। এটা কলমের উপকার আর আপনি টাকাটা নিয়ে কাজে লাগালেন সেটাও তো আপনি উপকার পাচ্ছেন অতএব সেই উপকারের বিনিময়ে আমাকে কিছু দেবেন তো সুদী কারবার আর ব্যবসা একই জিনিস এটা কাদের বুদ্ধি দুনিয়াদারদের বুদ্ধি তারা বলে মিসলুর রিবা এই হারাম ঘোষণার পরে যাদের কাছে উপদেশ এসেছে উপদেশ আসার পরে যারা ফিরে এলো বিরত হলো সুদ খাওয়া থেকে ফিরে এলো তাদের জন্য ফালাহুম আলাফ আগে যা করেছে করেছে তাদের জন্য মাফ হারাম হওয়ার আগে যা করেছে তাদের জন্য যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নী এখানে একটা কথা আপনারা খেয়াল করবেন যারা সুদ খায় তারা চিরস্থায়ী জাহান্ন সুদ খেয়ে যায় তারা যে করবে সেমন আল্লাহ বলছেন যে ব্যক্তি পুনরায় সুদ খেতে শুরু করবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে কিন্তু একটা আয়াত থেকে একটা হাদিস থেকে ইসলামী বিধান নেওয়া হয় না বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস এই সম্পর্কে নিলে একসঙ্গে গবেষণা করলে অনুধাবন করলে দেখা যাবে যে যারা সুত খে মারা যায় তারা কাবিরা গুণা করে আর কাবিরা গুণা করলে পরে সে আল্লাহ থাকে আল্লাহ যেহেতু আছে অন্য আয় আল্লাহ বলছেন অন্য গুণা যারা ইচ্ছার জন্য করে দেবেন শাস্তি ভুগিয়ে তবে জাননাতে দেবেন তৌহিদের গুনে তাই না সুতরাং সুদ খাওয়া কত বড় পাপ যেখানে আল্লাহ তালা এটাকে বলা হয় ধমকের আয়াজ যেখানে ধমক দিয়ে বলছেন যে ব্যক্তি পুরো সুদ খেতে শুরু করবে আর কে আল্লাহ বৃদ্ধি দেন আল্লাহ প্রত্যেক অস্বীকারী গুণাগার পছন্দ করেন না তোমরা আল্লাহকে ভয় করো আর অবশিষ্ট সুদ তোমরা বর্জন করো যদি তোমরা যদি তা না করো সুদ বর্জন না করো তাহলে শুনে নাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে ওয়াইন তো আর যদি তোমরা তো করো সুদ খাওয়া থেকে তো করো ফালাকুম তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে কারো প্রতিগ্রস্ত হবে না হে ইমানদাররা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এখানে মোমিনদেরকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না তার মানে মনে করুন এক বছর পর্যন্ত তোমাকে ধার দেওয়া হলো এক বছরে তোমাকে কত লাগবে দশ হাজারের এগারো হাজার লাগবে এক বছর যদি পার হয়ে যায় তাহলে আরও ডবল সুদ লাগবে অনেক সময় দশ পারসেন্ট সুদে ঋণ দেওয়া হলো এক বছর পর্যন্ত এক বছর পার হয়ে গেলে বিশ সুদ দিতে হবে এই চক্রবৃদ্ধি হারে এইরকম সুদ খেও না তার মানে যদি না উদ্দেশ্য খবরদার চক্র বৃদ্ধি হারের সুদ খেয়েও না অন্য ভাবে যায় তা না মোটেই সুদ খেও না কিন্তু তোমাদের এই অবস্থাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা চক্র হারে সুদ খেও না হে ইমানদাররা তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেওনা সুদ খেও না মোটেই আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর তাকুয়া অবলম্বন করো আল্লাহর পরী অবলম্বন করো লা আল্লাহ কুমতফ তাহলে তোমরা সফল কাম হবে যে সফল হতে চাও তাহলে সোজাপতে এসো পৃথিবীর ইতিহাসে সুদ খাওয়াতে বেশি প্রসিদ্ধ ছিল কারা ইহুদিরা ইহুদিদের সুদই কারবার প্রচুর ছিল তারা যেহেতু আল্লাহর পথে মানুষকে অধিক ভাবে বাধা দিতা আর একটা কারণ তাদের হালাল জিনিসকে হারাম করে দেওয়ার একটা কারণ হলো খেও না তা সত্ত্বেও তারা সুদ খেতোল বাতেল অসৎ উপায়ে মানুষের মাল ভক্ষণ করত সোজা ভাবে না ব্যবসার মাধ্যমে না এই বাঁকা পথে যে কোনো প্রকারে যেভাবে আসছে মাল খালি মাল এলেই হলো ভাস এইভাবে কিন্তু আল্লাহ করেছিলেন আর তারা নীতি কাফের ছিল তারা ইসলাম আনয়ন করেনি বলে কাফের ছিল কাু মা ওদের মধ্যে যারা কাফের অস্বীকারী তাদের জন্য আমি কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি রানি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলছেন লিসাল আল্লা অভিশাপ করেছেন অভিষাপ করেছেন অভিষপ্তি বাহ যে সুদ দেয় দেখছেন যে সুদ খায় সে অভিশপ্ত যে সুদ দেয় সে অভিশপ্ত যে পন নেয় সে অভিশপ্ত সে হারাম খায় আর যে পন দেয় সেও হারাম খেলানীয় তাই না যে ঘুষ খায় সেও অপরাধী যে ঘুষ দেয় সেও অপরাধী কিন্তু এখানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কি যে স্বেচ্ছায় আপনি যদি স্বেচ্ছায় সুদ দেন তাহলে পরে আপনি অপরাধী আর যদি স্বেচ্ছায় না দেন বাধ্য হয়ে দেন নিরূপায় হয়ে দেন তাহলে আপনি অপরাধী না প্রিয় শ্রোতা মণ্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলবো আমাদের সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ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 लाहु बुगता। बिन सिनान लाहु लाहु मुमिन व्यक्तर बोम मंगलमय मुमी बैशिष्ट्यारच्छलता उर्जित हम से कृतज्ञता प्रकाश कर কোন বিপদ নে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 আবার আপনাদের সামনে এলাম বলছিলাম সুদের কথা যে রাসুল্লাহ সাল্লা সুদ খোরকে অভিশাপ করেছেন লানত করেছেন সুদ খোর যে সুদ খায় তাকে এবং যে সুদ খাওয়ায় যে সুদ দেয় সুদ ইচ্ছাকৃত দেয় অনেক সময়ে মানুষ নিরুপায় নয় বাধ্য নয় তবুও সুদের ওপরে ঋণ নেয় তাই না আছে না নেই যেমন সুদের ওপরে ঋণ নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করে অথচ বাধ্য নয় কে আপনাকে বাধ্য করলো যে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করুন কি সুদের যে সাক্ষী হবে অভিশপ্ত ওয়া নেওয়া সেদেনের সময়ে লেখাপড়ি করতে হয় তাই না সাধারণত ছোটখাটো লেনদেনের আমাদের লেখাপড়া হয় না অথচ এটা আমাদের জন্য একটা জরুরি বিষয় যে যখন আমরা ঋণ দেওয়া নেওয়া করব লেনদেন করব তখন লিখিত ভাবে সেটাকে উল্লেখ করে নেবো আল্লাহ দিচ্ছে তার বন্ধকি কি ইত্যাদি লিখে নাও যদিও সেটা ওয়াজিব নয় পরবর্তী আয়াতে বলা হয়েছে সেটা ওয়াজিব না কিন্তু তবু মুস্তাহাব তো বটে এত এই ঋণ নিলো কার কাছ থেকে নিলো কখন পরিশোধ করবে এটা লিখে নাও লিখে নিলে পরে কি হবে পরবর্তীতে অনেক মানুষ ভুলে যায় তাই না অনেক মানুষ ঋণ নিয়েও ভুলে যায় আর কথায় আছে যে ঋণ দেয় সে ভুলে তাই না অথচ বহু মানুষ আছে যারা ছেড় মানুষ ঋণ পরিশোধ করতে চায় না তারা ভুলে যায় হ্যাঁ কই কত কে দেয় দিদিছি তো এইরকম হতে পারে না তা না লিখাপড়ি করে নাও এক অপরের সাইন থাকবে সাক্ষী নাও সাক্ষী নিয়ে নাও আর সেই সাক্ষী হিসাবে দুজন পুরুষকে সাক্ষী না পেলে একজন লেখক হও খবর লিখে দেবে না যদি লিখে দাও তাহলে ওই আয়তে চলে গেলেন আবার আল্লাহ তাল্লাহ বলছেন সৎ কাজে নেক কাজে ভালো কাজে মঙ্গলের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো আর এটা কি ভালো কাজ সুদি লেনদেন সুদি কারবার এটা কি ভালো কাজ হলো তাহলে তুমি অন্যায় কাজে তুমি সব সহযোগিতা করছো আর এটা হচ্ছে অন্যায় অতএব এও অভিশাপের সামিল হলো যেটা তার জন্য বৈধ নয় বোঝা গেল কি সুদী ব্যাংক যেগুলো আছে সুদী কারবার যেগুলোতে আছে সেই সুদি কারবারে সুদী প্রতিষ্ঠানে চাকরি করা জাজা নাজাইজ না যাই যদি আপনি চাকরি করেন সেখানে সাক্ষী হন সেখানে লেখক হন কোনো প্রকারে সহযোগিতা করেন এমন কি বলা হয়েছে সেই অফিসে যদি ঝাড়ুদারও হন পুরো অফিসটাই সুদি অফিস সেই অফিসারে যদি ঝাড়ুদারও হন যে কোনো চাকরি করেন তো আপনার সেই সুদি কারবারে সহযোগিতা হবে আল্লাহ তালা বলছেন ওলা তাহমি আলুদমান কোন অন্যায় কাজে সহযোগী হবে না এটা হবে হারাম সুতরাং যদি আপনি করেন তাহলে আল্লাহ রসুল হয়ে যাবেন যে লিখে দেবে শুধু কারবার সেও আল্লাহ লানত খাবে যেহেতু আল্লাহ সুদ কে হারাম ঘোষণা করেছেন বাড়তি আছে মানে তারা সবাই সমান যে খাবে যে দেবে যে লিখবে যে সাক্ষী থাকবে সবাই সমান পাপে সবাই সমান একথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা দিয়ে সলিমের হাদিস অন্য এক হাদিসে বোখারি মুসলিমের হাদিসে সুদের ব্যাপারে ধ্বংস করে দেয় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় সেই সাতটি জিনিস কি কালুইয়ার্লাহ ওমাহন তা কি কি কালা আশির কবিল্লা পাপ কয় প্রকার পাপ হচ্ছে তিন প্রকার সাগিরা কাবিরা আর আকবরুল কাবায়ের তাই না বাংলাতে বলেন লঘুপাপ উপপাপ মহাপাপ আর অতি মহাপাপ। অতি মহাপাপ কি যেমন কুফরি সির্ক সির্ক হচ্ছে সব থেকে বড় জুলুম বড় অন্যায় সুতরাং সির্ক হচ্ছে বড় পাপ তারপরে কাবিরা গুনা আছে এখানে সুদ খাওয়া কি গোনা কাবিরা গুনা এখন বলা হচ্ছে সাতটি ধ্বংসকারী পাপ তার মধ্যে প্রথম পাপ সেটা হচ্ছে সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে শিরিক ওয়াসেহের পরে পরে দু নম্বর কি জাদু করা জাদু শিখা জাদু শিখানো জাদু করা মানুষকে জাদু করা জাদু সত্য না মিথ্যা জাদু সত্য আপনারা জানেন অনেক ওলামা মুসলমানদেরই অনেকে চিন্তাবিদ অনেক চিন্তাবিদরা জাদুকে অস্বীকার করেছে কিন্তু জাদু অস্বীকার করার উপায় আছে উপায় নেই আমাদের কোরআনের অনেক জায়গাতে মোসাল্লাহ ইসলামের সাথে জাদুকরদের ঘটনা বহু জায়গাতে আছে ফেরওনের যুগে জাদুর ব্যবস্থা আপনারা জানেন এমনকি আমরা সহিভাবে জানি মোহাম্মদ রসুল্লাহ আসলামকে জাদু করা হয়েছিল তাই না ওরা এই হাদিস বিশ্বাস করে না মানে না তো আমরা জানি যে রসুল্লাহামকে জাদু করা হয়েছিল অথব জাদু সত্য আর জাদু হচ্ছে সিরিক সিরিক দ্বারাতে জাদুর সংগঠন করা হয় শয়তানি প্রক্রিয়াতে জাদু সংগঠন করা হয় এই জন্য জাদু হচ্ছে সিরিক जदू हम प्रकार जदू हम प्रकार अपराध जर फिर मानस खन कर विशाल बेपार जे व्यक्ति मानुष खुन करलो से मानुष के खुन कर दिल तक मानुषे प्राण बाँचलोजन सारा जहां मानुषे प्राण बाचालो अल्लाह মানুষের এমন দাম আছে এটা হচ্ছে মানবিকতার ব্যাপার বাকি যদি কোনো আত্মা কোন মানুষ মুসলিম হয় তার দাম আরো বেশি তাই না তার দাম আরো বেশি একজন মুসলিমকে হত্যা করা বিশাল ব্যাপার সুতরাং এই হচ্ছে একটা ধ্বংসকারী জিনিস আর যে নাফসকে খুন করতে আল্লাহ নিষেধ করেছেন সেরকম কোনো আত্মা খুন করা নিশ্চয়ই কাবিরা গোনা ও আখিলুর রিবা আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে কি ও আকলুর রিবা সুদ খাওয়া সুদ খাওয়া এমন একটা বিশাল জিনিস এমন একটা ধ্বংসকারী জিনিস যে মানুষকে ধ্বংসের দিকে অগ্রসর করে মানুষকে ধ্বংসের দিকে বাড়িয়ে দেয় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় ও আকলু মাল ইতিম এতিমের মাল ভক্ষণ করা ও তাল্লি জাহাফ আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ও কাজফুল মোহসানাত যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন আসসালামাইকুম আসসালাম আমি ধরেন একটা ব্যাংকে বই করেছি সুদটা আমি তো খেতে পাচ্ছি না তো মাদার সাথে দান করা যাবে টাকাটা যে সুদের টাকাটা কোনো বলছে তার মানে এই জন্য ব্যাংক কাজে লাগাবে বা তারা নিজেরাল আলুটে খাবে ঠিক আছে আপনি তুলে নিলেন তুলে নিয়ে আপনি নিজে খাবেন না খাবেন না নিজে খাবেন না তাহলে কি করবেন টাকাটা দান করা হবে না দান করার নিয়তি করা যাবে না কারণ হারাম দান হয় না আর আল্লাহ তালা হারাম জিনিস কবুল করেন না কিন্তু আপনাকে সেই টাকা থেকে মুক্তি পেতে হবে মানে আপনি মুক্তি পেতে যা করার দরকার সেটা করতে হবে সেটা কি করবেন এমন নিঃস্ব মানুষকে দেবেন যার জন্য জাকাত খাওয়া হালাল। এমন নিঃস্ব মানুষ আমাদের দেশে আপনারা জানেন কত রকমের অভাব কত রকমের নিঃসতা আপনি অবাক যাবেন বাড়িতে আপনি যাবেন গিয়ে বলছে মেয়েটার বিয়ে দিয়েছিলাম মেটা ঘরে বসে আছে কি ব্যাপার শ্বশুরবাড়ি যায়নি কেন না শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে যায় না কেন বলে বাবা সাইকেল দিতে পারিনি সাইকেলটা বাকি আছে হয় না হয় না এরকম দেন সাইকেল কিনে দেন এরকম অবস্থা যেখানে এত বড় গরিব মানুষ তাদের চলে না সাইকেল দিতে পারেনি বলে মেটাকে নিয়েও যাবে না আজি। সেই ক্ষেত্রে যদি আপনি সুদের টাকা দিয়ে সাইকেল কিনে দেন এত অনেকে সংসার চলছে না তাদের একবেলা জোটে একবালা খেতে পায় না একবালা খেতে পায় এমন অবস্থা তাদের তাদেরকে আপনি দিয়ে দেন কিন্তু স্বভাবের না এমনি আপনার টাকাটা ফালতু ফেলে দেবেন নষ্ট করা যাবেন ঠিক আছে এই সমস্ত জায়গাতে তারপরে ওংলামারা বলছেন সাধারণ কাজে আম সাধারণ কাজে যেমন কোথাও ব্রিজ হচ্ছে কোথাও ব্রিজ করতে হবে কেউ করে দিচ্ছে না সরকার করে দিচ্ছে না তখন আপনি করে একটা ব্রিজ করে দিলেন সেখানে মানুষের পারাপাড়ের জন্য তারপরে এই গোনা করার পর কোন ব্যক্তির যদি মনে হয় যে আমি আল্লার কাছে আত্মসমর্পণ করব তাহলে তার গোনাটা কিভাবে তৌবার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবা তুলনাস খাঁটি খালেজ তৌবা আর সেটা হলো ছটা শর্তের ভিত্তিতে তাই যদি হয় এটা হচ্ছে আল্লাহ সংক্রান্ত অপরাধ আল্লাহর হককে অপরাধ আর আল্লাহর হককে অপরাধের জন্য আপনার পাঁচটা শর্ত লাগবে প্রথমত আপনি তৌবা করবেন কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয়ত আপনি শিরিক বর্জন করবেন সিরিক আর করবেন না তাই না তৃতীয়ত আর কোনোভাবেই কোনো জীবনেও আপনি আর সিরিপ করবেন না দৃঢ় সংকল্প হতে হবে তাই না নম্বর 4 যে আপনি সিরিপ করে ফেলেছেন তার জন্য লজ্জিত ও লাঞ্ছিত হতে হবে লজ্জিত ও লাঞ্ছিত হতে হবে আল্লাহ তোমার দরবার ছেড়ে আমি অন্যের দরবারে গেছি তোমার কাজ ছেড়ে আমি অন্যের কাছে চেয়েছি আমি দরজা চিনতে ভুল করেছিলাম ইত্যাদি নিজের মধ্যে অনুশোচনা নিয়ে এসে আল্লাহর কাছে তোবা করতে হবে আর পাঁচ নম্বর সৎ সেটা হলো কি তোবার সময়ে তোবা করতে হবে প্রাণ কণ্ঠগত হওয়ার আগে কিংবা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে আপনাকে তোবা করতে হবে তাহলেই আপনার তোবা গ্রহণ করবেন আল্লা তালা এবং মাফ করবেন ইনশা আল্লাহ পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ সাথে থাকবেন এই আশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মনের মধ্যে চিরাচুরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আছে स्तावित नीतिमला जर द्वारा कार्यक्री भाव इचार सम्भव देखा कथा क्या প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন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 आज रात रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नीच टीकल्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रे न पुनः सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल्